রাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানীয় দর্শক পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের এই পিস বাংলার প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম এই বিয়ের যে কোরআন এবং হাদিসের যে বিধান এবং আমাদের সমাজের যে প্রচলিত বিধান এবং সেই বিধান থেকে কি করে আমরা নিষ্কৃতি পেতে পারি সেই বিধানকে প্রচলিত বিধানকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি তার জন্য কাদের বেশি চেষ্টা করা দরকার সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে পর্বে আলোচনা করেছি এবার বয়ের সাথে সবচাইতে বেশি ঘনিষ্ঠ বা কাছাকাছি বা সবচেয়েতে বেশি প্রয়োজনীয় লেনদেনের ব্যাপারে যাকে ব্যবহার করতে হয় তিনি হচ্ছেন শাশুড়ি তাহলে এই বউয়ের সাথে শাশুড়ির যে কি সম্পর্ক হওয়া উচিত এবং আমাদের বর্তমানে যে বিয়ের অল্পদিনের দিনের মধ্যেই আমরা দেখি শাশুড়ি এবং বউয়ের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়ে যায় এবং সেই মনোমালিন্যকে কেন্দ্র করে একটা সংসারে অশান্তির আগুন জ্বলে ওঠে তাহলে সেইটা থেকে আমরা কি করে পরিত্রাণ পেতে পারি কারণ আমাদের বর্তমান সমাজ আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যামিলি থেকে শুরু করে পার্শ্ববর্তী ফ্যামিলি পর্যন্ত আমরা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি বাস্তবে দেখছি খুব বেশি বেশি করছি। আমরা সেই বিষয়ে আমাদের শেখ সাহেবের কাছ থেকে জেনে নিতে চাইব যে আমাদের যে শাশুড়ি এবং বউয়ের যে সম্পর্ক সেটা যাতে ধারাবাহিকতা বজায় থাকে উভয়ের মধ্যে যেন একটা শান্তিপূর্ণ পরিবেশ গড়ে ওঠে তাহলে এইটা করার জন্য ইসলামের দৃষ্টিতে সেই শাশুড়ি বউয়ের রোল বা ভূমিকাটা কি হওয়া উচিত তারা যখন বিবাহ করে নিয়ে আসেন পিতামাতা যখন সন্তানের বিয়ে দেন তখন তো খুব একটা আন্তরিকতা থাকে মেল মহব থাকে যে নতুন আমার বাড়ি কিন্তু এই সাথে কেন যেন মনোমালিন্য তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় ওটা তাহলে সেটার কি কারণ হতে পারে এবং তার জন্য প্রতিকার কি হতে পারে সেটা আপনি একটু আমাদের দর্শকদের সামনে খুলে বলুন রাহিম একটা গুরুত্বপূর্ণ বিষয় বিবাহর পর আলহামদুলিল্লাহ যে পর্ব আসে সেটা হল শাশুড়ি এবং বউ পর্ব বিশেষ করে শাশুড়ি ও বউ এরা দুজনে এমন একটা মানে ইয়ে সদস্য এমন দুজন সদস্য যা সব থেকে বেশি কাছাকাছি বেশিক্ষণ ধরে থাকেন ছেলে তারা বাইরে যায় আবার যারা বড়ো বড়ো দায়িত্বশীল তারা তো বাইরে থাকেন ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ নিয়ে আর বাড়িতে বেশিরভাগ থাকেন বউ এবং মা ছেলের তো অধিকাংশ সময় দেখা যায় যে বিবাহের আগে একটিমাত্র সন্তান কিংবা দুটি সন্তান তারা অত্যন্ত প্রিয় সন্তান থাকেন গায়ের মায়ের মায়ের কাছে আসে স্কুল থেকে কিংবা কলেজ থেকে বাজার থেকে এসে মায়ের কাছে বসে গল্প করে মা যা বলে তাই শোনে মায়ের মনটাও খুব সন্তুষ্ট থাকে ছেলেরাও ভাবে যে আমরা মাকে সন্তুষ্ট করেছি তারাও ভালো থাকে ইত্যাদি ইত্যাদি মুশকিল হয় তখন যখন সেই ছেলের বিয়ে হয়ে যায় ধরুন ছেলেটার বিয়ে হয়ে গেল বিয়ে পর নতুন বই এলো বউ আসার পর দেখা গেল যে মা ভাবে যে ছেলে আগে আমার কাছে বসত আধ ঘন্টা এখন বসে পনেরো মিনিট কিংবা দশ মিনিট তারপরে বসে নিজের কক্ষে চলে যায় আবার বাজার থেকে এসে আমার কাছে বসত মিষ্টি বা কোনো খাবার এলে আমাকে দিত সবটাই আমি পেতাম অনেকক্ষণ বসতো কিন্তু এখন সেটা হয় না দেখা যায় যে কিছু আমার জন্য নিয়ে আসা হলো আবার কিছু তার বেগেও কিছু বুঝতে পারছে খরখর করছে এটা খাবার জিনিস সেটা নিজের যে কক্ষে চলে গেল, এটা মায়ের মানে এতে ধারণায় আসে তাহলে কি হল যে ছেলে আমাকে এত ভালোবাসত সে ছেলে এখন আমাকে এত ভালোবাসছে না মনে হয় একটা ধারণা কু ধারণা সৃষ্টি হয় একেবারে শয়াতিন আল্লাহর বলে আলমী কুয়ানের মধ্যে বলেছেন। বলা সুরানাসের মধ্যে বলাছেন আল্লাদের ইয়াসুফি নাস। তো এ ধরনের একটা কুমন্ত্রনা শয়তান জুগিয়ে থাকে তখন ধারণা করে কাকে ওই বৌমাকে বৌমা আসার আগে এই ছেলে আমাকে খুব ভালোবাসতো এখন বাসে হান্ড্রেড পার্সেন্ট না এখন ফিফটি পার্সেন্ট তাহলে এই ফিফটি পারসেন্ট ভালোবাসা কেড়ে নিল ওই বৌমা তারপরে তার অন্তরে দানা বাঁধে বৌ বিরুদ্ধে মানে এই দানা বাঁধে যে বৌমা আমার বিরুদ্ধে যাচ্ছে আমার বিরুদ্ধে ছেলেকে কানভাঙে দিচ্ছে আর এরই প্রেক্ষিতে যেটা অন্তরে জাগলো সন্দেহ এবার তার বহির প্রকাশ আস্তে আস্তে হয়ে যায় করতে থাকে যে বৌ মাকে আদর করে ডাকতো শাশুড়ি মা না এলে খেত না শাশুড়ি শাশুড়ি আমাকে ভালোবাসতেন আগুনটা ধরেছে কথাটা দুজনেই টের পেয়ে পেয়েছে এবার আস্তে আস্তে কি হচ্ছে দুর্ব্যবহার শুরু করছে শাশুড়ি যেমন বউকে ভালোবাসে না বাঘের মতো বউ কিন্তু সেরকম প্রতিক্রিয়া আরম্ভ করেছে এই করতে করতে দেখা গেল যে তাদের মধ্যে খুবই সম্পর্ক খারাপের দিকে চলে গেল। এটা টানা সম্পর্ক হয়ে গেল ছেলেকে বলে মা যে বাবা দেখো তোমার বউ কিন্তু খুব ভালো মেয়ে নয় মনে হচ্ছে প্রথম প্রথম ভাবছিলাম যে না ঠিকই হবে কিন্তু এখন আগেকার মতো আমাকে ঠিক মতো পানিয়ে দেয় না আগেকার মতো বিছানটা পরিষ্কার করে দেয় না আর ঠিক টাইম আমাকে খাবার দেয় কিন্তু আগে যে ভক্তি সহকারে আমাকে প্লেটটা পেশ করত। সেরকম তার আর করছে না এটা কেমন আমাকে লাগছে যে তুমি তোমার স্ত্রীকে বলো বাবা আবার স্ত্রীর ছেলেকে বলছে যে দেখো মা আমাকে প্রথম প্রথম একটা ভালোবাসছে অন্য দৃষ্টিতে দেখছে এটা আমাকে ভালো লাগছে মাকে একটু মানে একটু ভালো হতে বলো খান থেকে দগধানি খায় বা পৃষ্ট হয় কে এই ছেলেটা সে মাকে বুঝাবে মায়ের কথা সত্য মনে করবে না স্ত্রীকে বুঝাবে না স্ত্রীর কথা সত্য মনে করবে খান থেকে এই ছেলেটা পরে যায় দুর্দুলমান অবস্থায় তো আমি বলবো এই ক্ষেত্রে ভাবছিলো যে একমাত্র সন্তান কত আদরে বউ করে আমি নিয়ে আসবো আমার ছেলের বউ আমাকে কত না খাতির করবে কিন্তু তা হচ্ছে না এইভাবে তার স্বপ্নটা সে মনে করে আমার ধ্বংস হয়ে গেল শেষকালে ছেলেকে চাপ দেয় যে তুমি তোমার বউকে তালাক দাও না হলে আমাকে আলাদা করে দাও এই পর্যায়ে পৌঁছে যায় আর বউ কিভাবে বউ সেটাও ভাবে কিন্তু আমি বলবো শাশুড়িকে বলবো যে হে শাশুড়ি আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন ও কোন এক গ্রামে আপনি যেমন চান যে আপনার মেয়ে স্বামীর ভালোবাসা পাক এটা আপনি চান সার্বিকভাবে আপনার মেয়ে কন্যা সেখানে সুখ জীবন পাক এটা আপনি চান কিনা অবশ্যই চান মানে আপনি যাকে বউ করে নিয়ে এসছেন সেও তো কার আপনি যেমন নিজের মেয়ে সুখ চান অপরের বউ হয়ে গেছে অনুরূপ আপনি যাকে বউ করে নিয়ে এসেছেন তার মাও চায় যে আপনার বাড়িতে তার মেয়ে সুখী হোক আচ্ছা এই সমস্যার সমাধানের ব্যাপারে আপনার কাছে আসছি তবে আমাদের সাহেবের কাছ থেকে একটু শুনেনি যে এই যে সিস্টেম বা প্রথা বাড়াতাড়ি যে ভাঙন তৈরি হয়ে যায় তাহলে অর্থাৎ এক্ষেত্রে মাকে এটা উপলব্ধি করতে হবে যে এতদিন আমার ছেলে একাই ছিল এখন একটা সাংসারিক জীবনে এসেছে এবং আল্লাহ নবী হাদিসের ভেতরে বলছিলাম তার বিবাহের ভেতরে স্বামী স্ত্রীর ভেতরে যেই ভালোবাসাটা পাওয়া যায় সেই ভালোবাসাটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না মায়ের মাতৃত্বের ভালোবাসা আলাদা এবং স্ত্রীর ভালোবাসা সেটা আলাদা তাহলে মাকে সে কথাটা মেনে নিতে হবে যে আমার ভালোবাসায় ছেলে ভাগ বসিয়ে দেয়নি আমার মাতৃত্বে নিজের জায়গায় ঠিক আছে সে তার স্ত্রীর সাথে যে সম্পর্ক করতে হয় সে সম্পর্কটাই করছে এবং সে ভালোবাসাটাই দিচ্ছে এই বলে মা যদি উদার হয় তাহলে এখানে একটা দিক থেকে সংশয় দূর হয়ে যাবে ঠিক তেমনি একটা মেয়ে নতুন ভাবে যে সংসারে পদার্পন করছে তো সেখানে তাকে আগে থেকেই মায়ের কাছ থেকে তার পরিবারের কাছ থেকে এটা শিক্ষা নিয়ে আসতে হবে যে আমি একটা নতুন সংসারে যাচ্ছি সেখানে আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে সেই শাশুড়ি মা তার সাথে আমার ব্যবহারটা এমন হওয়া উচিত যেখানে ও যদি উপলব্ধি করে যে এই ক্ষেত্রে সংশয় সৃষ্টি হচ্ছে আমার শাশুড়ি মায়ের মনে সে সংশয়টা তাকে দূর করতে হবে কি বলে যে আম্মা জান আপনি হয়তো ভাবছেন যে এই রকম এরকম ব্যাপার ওইটা কথা নয় আপনার ছেলে তো কালকে এই জিনিস নিয়ে এসেছিল আপনাকে তো আমি দিয়েছি আর এইটাকে অর্জন করার জন্য সামান্য একটু কৌশলের দরকার আছে যদি এমনটা যদি এমনটা ছেলেটা এই করে দেয় এবং তার স্ত্রীকে শিখিয়ে দেয় শোনো এই মিষ্টির প্যাকেটটা আছে আমি আমার মাকে দিয়ে দেবো তোমার কাছে আমি আনবো না তাই বলে তুমি কোনো অবজেকশন করবে না আমার কাছে মা যদি সম্ভ্রমী মা হয় তো মা তখন বলবে আমার আদরের দুলাল আমাকে দিয়ে গেছে তুই বৌ মাকে দিলে না একটু আর তুমি দাও না মা মা তুমি দাও তাহলে মা সেই জিনিসটা যদি পেশ করে তাহলে মা ভাববে যে আমার এবং সেই বউকে ভাবতে হবে যে কি তো করেন তিনি হচ্ছেন ব্যক্তি তার হাত থেকে যদি আমার কাছে আসে তাতে তো কোনো খারাপ কিছু নেই হ্যাঁ একান্ত এমন কিছু লুকায়িত বস্তু আছে যেগুলো মা থেকে লুকানো সম্ভব যেমন তার সিনিটারি ব্যাপারগুলো আছে যেমন তার ধরুন তেল আছে তার ধরুন কিছু আলোচনার মাধ্যমে যেটুকু বুঝে এলো যে এবং গোয়ের যে মানসিকতা সেটা যদি উদার মনের হয় সংকীর্ণ মানসিকতা যদি ব্রেনের মধ্যে না থাকে তাহলে ইনশাল্লাহ এই খুব তাড়াতাড়ি এই সমস্যা বা একে অপরের মধ্যে যে সম্পর্কের যে ভাঙন সৃষ্টি হয়ে যায় এবং এই কারণে আল্লাহ সুবাহ আল্লাহ তো বলছেন কোরআন মজিদের সুরা হুজরাতের ছ নম্বর হাতে जदि खबर का देखने विचार विश्लेषण उचित तरह तक पदकेप नवा उचित क्योंकि समाज मध्य सांसारिक भागन तरीके बोर्ड स्वामी बेपारे कथा बोलो दिए ब्रेन टा के बाद मस्तिष्क केमन कथा ढुकए दिल दिए देखा गया से निजे मायर सला बंद कर दिए कारण अनेक कि नेगेटिव पॉइंट कथा तरध ढुकी दी है एबारे ऐलें उचित जो से कथागुल विचार विश्लेषण सत्यता जाचाई करेबे एक ही कथा जो कथा चाला शाशुड़ी सन्देह आगे बल्लम क्योंकि सन्देह निरसन कर उपाय हे भाई কারো মেয়ে তারও সুখী হওয়া আমি কামনা করব তাহলে মনটা একটা নরম হবে আসি আমরা একটু ছোট্ট ব্রেক নিয়েছি দর্শক মন্ডলী ছোট্ট একটা বিরতি পর আবার আপনাদের সামনে ফিরে আসছি আসসালাম আলাইকুম لبيك اللهم لبيك لبيك لا شريك لك discussion discussion, debate, discussion rebuttal, debate debate rebuttal rebuttal conclusion conclusion eliminate misconceptions about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun shamukh samoye aaj raat 9:00 taay punor samprachar sokal 10:30 taay bangladeshe peace tv bangla स्त्री के घृणा ना कर मुस्लिम द्वित खंड विवाह हादिर संख्या तीन हजार चारश उन students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuhu. Al-malik ul-qudus, al-salamu al-mukminu I'm so blessed to be with them.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 আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ বলুন আসলে শাশুড়িতে যদি ইসলামিক জ্ঞান থাকে তখন এই সমস্যাটা আসে না কিন্তু অনেক অধিকাংশে আমাদের দেখা যায় যারা মেয়ে ছেলে যারা শাশুড়ি হন তারা শুধু নিজের পরিবারের যে মানে রাজনীতি সেটাই বুঝেন কিন্তু তাদের শারীরিক জ্ঞান থাকতো আল্লাহ সুত আল্লাহ তালা কি বলেছেন এক জায়গায় বলা হয়েছে আতিকুল্লাহ হাক্কিন হাক্কাহু যার যে যা হক সে হক তোমরা দাও এই জানা থাকতো যে আমি আগে আমার আমি একা ছিলাম আমার ছেলের বউ আসেনি তখন সম্পূর্ণ হকটা আমি পেতাম কিন্তু আমার ছেলে একটা বউ হয়েছে তার আলাদা হক আছে তাকে তার ধন পোষণের দায়িত্ব দেওয়া হয়েছে এই জ্ঞানটা যদি থাকতো তখন সে অটোমেটিক তার ধৈর্য চলে আসতো সবাই চিন্তা করতে হবে যে আমি আগে বউ ছিলাম সেটা কিন্তু এনার এই যে আপনার যার কথা বলছেন বর্তমানে যে বউ এ যখন দেখবে আমার শাশুড়ি আমাকে জালাতন করছে তখন সে কী হবে তখন সে কী হবে সে তার সে যখন শাশুড়ি হবে তখন তার বউকে সে চালাতন করার পদ্ধতি নেবে যে আমি তো চলেছে এবার আমি আমার বউকে মানে চলবো একটা মানে ধারাবাহিকভাবে চলে আসবে কিন্তু এই যে একটা ধারাবাহিক একটা বিষাক্ত জিনিস প্রয়োজন একের পর এক কতদিন চলবে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে শরীরে জ্ঞান না আসবে ততক্ষণ পর্যন্ত তার প্রতিশোধন একটা মানে আসা বা তার একটা ইচ্ছা থেকেই যাবে সুতরাং এই জিনিসটাকে কাঠ করার বা শেষ করার মানে একমাত্র পথ হলো মাঝখানে যে শাশুড়ির জ্ঞান থাকবে ইসলামী জ্ঞান সে কিন্তু সেই প্রতিশোধ নেবে না से देखे जो आल्लासूुल बो जो देखते चले ग तेर का नहीं शाशुड़ी बस होता है शशुरी बयस हो ते मेरा बाई से थकले तरफ सेवा शुश्रा करत क्यों तरफ सेवा करा ते नहीं बो ठीक मत तबाद पा कपड़ा जो परिष्कार कपड़ा परिस्कार करते তাছাড়া তাদের কোনো আসক্তি নেই সুতরাং সেই বউকেও চিন্তা করা দরকার যে ছেলেটাকে পেয়েছি স্বামী হিসাবে এই স্বামী হওয়ার আগে তার পিতামাতা তার পেছনে কত শ্রম দিয়েছে তাকে শিক্ষিত করার জন্য কত টাকা পয়সা খরচ করেছে সে এখন চাকরি নিয়ে বেতন পাচ্ছে সে খাচ্ছে মার্শাল্লা জীবনযাত্রা তার সুখভাবে সুন্দরভাবে চলছে এর পিছনে শ্রম কার আছে পিতা এবং মাতা এবং সেই পিতামাতা এখন দুর্বল হয়ে গেছেন একমাত্র আছে কে তার বউমা ছেলে তো সেই বাইরে থেকে আগেই বলা হয়েছে সুতরাং সেই বউকেও চিন্তা করতে হবে যার এখন নিয়ামত ভোগ আমরা করছি অনুদান এর পেছনের সোলাম আছে ওই পিতা মাতার সুতরাং তার পিতা মাতার যেমন ভালো থাকুক তার ভাবির কাছে খিদমত পাক আমি সে কথাই বলবো যে এই বউমায়ারও সেই আশা করা দরকার সেরকম চিন্তা করা দরকার আমিও আমার শাশুড়ি খিদমত করব। এও তো আমার শাশুড়ি এও তো আমার স্বামীর মা এইভাবে যদি মানুষ একটা মানে ন্যায্য চিন্তা করে আর ওই কোরআন হাদিসের কথাও চিন্তা করে যে আল্লাহ বলেছেন অবিল ওয়ালেদাইন হেসানা বিদানের কথা বলা হয়েছে যেহেতু সেটা আমার মা নয় সে তো মা হলেও এটা তার মায়ের মতো আবু আওয়ালেদাইন করেও তাকে খিদমত করা দরকার বহুদেরকে এভাবে এ করা চিন্তা করা যাতে করে শাশুর মায়ের খিদমত করতে পারে শ্বশুরের খিদমত করতে পারে তাহলেই দেখব এক অপর যে চিট ধরেছিল ফাট সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে আত এত তাদের মতো আন্তরিকতার সৃষ্টি হবে যেখানে থাকবে না কোনো মান অভিমান যেখানে থাকবে না কোনো রাগ সেখানে শুধু বললাম যে মাথায় থাকে যে আমি এখন আমার শাশুড়ির সাথে যে ব্যবহার করছি যদি সঠিক ব্যবহার করি তাহলে আল্লাহ আমার উপরে রাজি হবেন তার পরবর্তীতে আমার যদি ছেলে হয় আমার যখন ছেলের বিয়ে দিব দিয়ে যে আমার বউ হবে তার কাছ থেকে আমি সেরকমই পাবো আর যদি এখন আমার নিজের শাশুড়িকে আমি জ্বালাতন করি জুলুম করি এই মনোমালিন্য করি তাহলে আমাকেও সেই পাপের প্রায়চিত ভোগ করতে হতে পারে আমার ছেলের মাধ্যমে সুতরাং সবাই আমরা সুজা পথে চলি সকলে আমরা যার যা হক সেটা আমরা দিয়ে থাকি তাহলে ইনশাল্লাহ এখানে আমি একটা কথা বলে দিতে চাই যে নতুন বউ এসেছে বাড়িতে সে যদি একটা কথা মাথায় রাখে যে যিনি আমাকে জন্ম দিয়েছিলেন তিনি আমার মা আর ইনি হচ্ছেন আমার মায়ের স্থানের মা কাজে আমার আবেগ আমার দাবি আমার যাবতীয় কিছু আমার জন্মদাত্রী মা মেনে নিয়েছেন কিন্তু এই মা আর সেই মায়ের তো তফাত আছে অবশ্যই কাজে আমার মান অভিমান সব যেখানে হবে এমন কথাটা নয় সেহেতু তাকে এইরকম একটা মেজাজ আগে তৈরি করতে হবে এবার এই বিষয়টাকে একটু আমরা এগিয়ে নে যাই যেহেতু আমরা এই পুরো যে বিষয় আমাদের আলোচনার সেটার শেষ পর্বে এসে আমরা পৌঁছেছি এবার এই বিয়ের যে শাশুড়ি এবং বইয়ের সম্পর্ক শেষ পর্যন্ত আমি যতদিন বেঁচে থাকবো তাহলে হয়তো লোকে সুনাম করবে আরো যে একসাথে সুন্দর আছে তাহলে এই ব্যাপারে আপনি একটু জয়েন্ট ফ্যামিলির কথাটা ইসলামের ভেতরে রকম কোন নির্দেশ বা নির্দেশিকা আছে আমার জানা নেই এটা আমাদের মধ্যে একরকম রেওয়াজ হিসাবে আছে যে একটা লোকের চারটা ছেলে তিনটা বউ বাড়িতে এসেছে হয়তো চতুর্থ বউটা আর একদিন আসবে এরকম সময় হয়েছে বড় বউয়ের থেকে দুটো বালবচ্চা এসেছে মেজ ছেলের কাছ থেকে সেখান থেকে দুটো ছেলে মেয়ে এসেছে তৃতীয় বউয়ের সন্তানও কিছু এসেছে বাড়িটা লোকজনে ভর্তি হয়ে আছে এক অন্যে এবং একই আংনার ভেতরে আমরা সবাই বসবাস করছি এখানে একটা ক্ষুদ্র স্বার্থ থাকে বাবা মায়েরা মনে করেন আমার ছেলে আমার বউ আমার আমার এগুলোকে নিয়ে আছি আমার চোখ জুড়িয়ে যাচ্ছে যদি চোখ জুড়ানোর প্রশ্নটা আসে তো সেখানে সেরিয়াত যে ব্যাহত হচ্ছে তো কোনটা আগে আমাকে দেখা উচিত সেরিয়াত ব্যাহত হবে সেটাই আমাকে দেখা উচিত না আমার চোখ জুড়াচ্ছে সেটা আমাকে দেখা উচিত যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে এরকম কোন নির্দেশনা নেই তবে আল্লাহ রসুল বলছেন একই পরিবারে বাস করে ধরেন বউ তার যে দেওয়ার আছে সে দেওয়ার সম্বন্ধে বলা হয়েছে যে দেওয়ারটা কি আল্লাহ রসুল বলেছে জিজ্ঞেস করা হয়েছে আর দেওয়ার সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন তার সম্বন্ধে আমাকে কি করতে হবে আমি তার থেকে কতটুকু দূরে থাকবো কতটুকু কাছে থাকবো এই ব্যাপারে জিজ্ঞেস করা হলো তা আল্লাহ রসুল তাকে বলেন আল হামু আল মাউথ দেওয়ারকে মৌথের স্থানে মানে মৃত্যুর স্থানে রাখা হলো মানে তোমার জন্য এটা মৌধ যেমন ভয়ঙ্কর তেমনি দেওয়ারটা হচ্ছে ভয়ঙ্কর তার মানে সেখান থেকে অনেক রকমের সমস্যা সৃষ্টি হতে পারে অন্য রকমের ফেতনা সৃষ্টি হতে পারে এগুলো আমাদের সবারই জানা এগুলো অস্বীকার করার নেই তা আল্লাহ এবং আল্লাহ রসুল প্রদত্ত যেটা নিয়ম বিধি যদি এক অন্যে এক পরিবারে আমরা যেটা রীতি করে বাস করছি সেটাতে কিন্তু অনেক অনেক আহকাম আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাহত হয় যেটা দেবরের কথা বলা হচ্ছে এটা আমাদের দেশে এমন মান কুপ্রথা যদি কোনো ভাবিকে কোন ভাবি কোনো দেবরকে না দেখা দেয় তাহলে বলে এই এই বউ হচ্ছে অহংকারী বউ এর মধ্যে গর্ব আছে মানে দেহরের সঙ্গে কথা বলে না এবার কেমন ভাবি এর অহংকার এটা একটা মানে সত্যিকারের যে কেউ যদি মানতে চাই আমি দেবরকে পর্দা করবো কিন্তু তার জন্য হয়ে ওঠে না আমাদের কুপরবেশের জন্য শুধু তাই বলবো সব মানে এই সমস্ত মানুষদেরকে যারা এই ধরনের মানে যেটা দেওয়ার ভাবির সঙ্গে যারা সম্পর্ক না থাকলে সে ভাবি মানে অহংকার এটা নাম মনে করেন আসলে দেবরকে দেখা দেওয়া এটা জায়েজ নয় কথা বলবো যে আপনি এক যে কথাটা বলেন যে চোখ জুড়ানো। এই যে কথাটা বললেন যে আমার চারটে ছেলে সামনে আমার একসঙ্গে আছে ভালো লাগে চোখ জোরানো আসলে এতে চোখ জোরানো কথা নয় যদি জ্ঞান থাকে আমি সেই কথাই বলবো আমাদের যদি সেই শ্বশুরের এবং শাশুড়ি ইসলামী জ্ঞান থাকতো যে এখানে পর্দার মানে ভেঘাত ঘটছে এখানে চোখ জোরানো নয় এখানে চোখ দিয়ে অস্ত্র নির্গত হওয়া দরকার ছিল কিন্তু এই অস্ত্র কখন গড়াবে যখন ওই জ্ঞান মাথায় থাকবে সেই জ্ঞান না থাকার জন্য যেখানে অস্ত্র গড়ানো দরকার সেখানে তার মানে কি হচ্ছে তার মানে আনন্দ অস্ত্র ঘুরতে হচ্ছে সুতরাং আমরা বলবো যে ওই ধরনের মানে নিয়ত না রেখে যেখানে আসল সুখ শান্তি আছে যে জিনিসে সেই জিনিস বানানো দরকার সুতরাং নেই আমাদেরকে ঠিক সেইভাবে থাকতে হবে যেভাবে একটা ইসলামিক মানে পরিবার সঠিকভাবে ইসলাম মেনে চলতে হবে সেইভাবে থাকা আমাদের কর্তব্য বিয়ের পরে যদি খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া আলাদা হয়ে যা। আলাদা হয়ে গেছে আমার কাছ থেকে পিতামাতা যেটা হক পাবেন সে হক আমাকে দিতেই হবে এবার বাবা যদি গরিব হন তো সেক্ষেত্রে আমি বাবার বাড়ি পৌঁছে দিয়ে আসব এমন কথাটা নয় যে বাবার নাই বাবার অন্নে থাকবো যে সব আলাদা হয়ে যাওয়া মানে একটা সরিয়েতের দৃষ্টিতে যেটা বলা যে একটা পর্দার মতো করে ও নিজের মতো করে থাকবে আমাদের একটা কু ধারণা আছে যে ছেলে যদি বিবাহ করার পর আলাদা হয়ে যায় जी जी जी आल्ला आलमीन विशाल भाग गुरुत्व दिए बीर वाली सम्पर्क बीर वाली बहुत सकले मैंने मैं धोसा थकते हैं बिलवाद पितारकम असुविधा हिना दर्शक मंडलना बुजते सुप्रिय दर्शक मंडल शुरू थे सन्तान लालन पालन की जो अनुष्ठान आशा करी हमें ये आलोचना थके शिक्षा ग्रहण कर चेष्टा करब से मत मेयर वि चेषा करब आल्लाह तला सकल के प्रोग्राम के नसिहत ग्रहण कर तफिक दान करें अमीन वाहरदाना अनहम्दुल्ला रबी आलमीन असलम आलैकुम वहमतुल्ला वबरकू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 सुनारंत्रण देख बलुगुल माराम दरसे शुद्र पिछटी बलुगुलाराम आज सन्ध्याचारेटाय बांगलेश মনোনীত যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানে রাখবো তিনি আমানতের খেয়ানত করেছেন জাহাঙ্গীর আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা কাল রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছ